الحمد لله وكفاء والسلام على عباده الذين اصطفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم تلائم قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق إلى يوم القيامة لا يضرهم من قزلهم ولا من عاداهم وكما قال رسول الله صلى الله عليه وسلم اللہ دین اللہ رب العالمین সবচেয়ে বড় নিয়াম রসুলের মাধ্যমে আমাদের কে দান করে দিচ্ছে ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি পছন্দ করে নিলাম ইসলাম প্রচেষ্টা এটা আল্লাহের নিকট গৃহীত হবে না সে পরিণতিতে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে এটা স্পষ্ট বিষয় इन पन्वम्बन क्षति अवस्था क्या अवस्था क्जा सम्पादन करते मन मत को दवा मनमत होए होए के ना ना तरिकाबापे दीनेर मूल विषय हलो तो सारा हलो क्षेत्र रखा तो कर सम्पादन क्षेत्र आल्लाक हलोथ पद्धति सुफल बन पद्धति पद्धति मोकाम पद्धति मोकामल जीवन एम क्षेत्र पृथिवीर एमन को स्थान मध्य केड़ी नहीं सब एखने এই কোরআনের মধ্যে মানুষের জন্য সব ধরনের বিষয় উল্লেখ করে দিয়েছে রসল্লাহ আলহাম যেই দিন নিয়ে যে নতুন কিছু নিয়ে আসবে যেটা দিনের অন্তর্ভুক্ত নয় এটা তার থেকে গ্রহণ করা হবে না যা হবে संकर्णता हल्का दिन बोलते साधारण मैं अबाद बंदी अबाद बंदीगी गो दिन बटे बाकी एगो दिन शेष ना दिन इमानियात अबाद महाम महासारात अखलत जत खन पर्त मानुष ठीक ना तम ठीक है ठीक है ক্ষেত্র টাকে যেহেতু আমরা দিন মনে করি এই জন্য রোজা হজ জাকাত এগুলোকে সবাই আবাদত হিসাবে কি করে জানে আচ্ছা রস্ল সালামের যুগে যেভাবে নামাজ আদায় করা হয়েছে शर्त पा भिन्न किसने मध्य बर्तमान नामल्पिन्न मध्य चले नई एबदर जमन विकल्प सृष्टि सृष्टि हवार कल्पना ठीक नाम पद्धतर मध्य कल्पना এই বাজ আল্লাপের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রসুসেন সেই হে তরিকা জান আল্লা নির্দেশ কে রসুলের তরিকায় পালন করা হলে এটা হবে দিন আর নির্দেশ সেই হেফাজত করা কিন্তু রসুলের তরিকাই না তাহলে এটা কি হবে না দিন হবে না আল্লা তাদের নির্দেশ গুলোর মধ্যে একটা নির্দেশ এটাও যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিন কেব করা বিজয়ী করে দেন তাহলে রসুল আলী আসসালামকে প্রেরণের উদ্দেশ্য নিশক এগদিগুলি ব্যক্তি জীবনে আদায় করে যাওয়া मूल मानव मानसर कारण अल्लाह आलमी जो मानव सृष्टिर घोषणा दिले फिर की ونحن نسبح بحمدك ونقدس لك الله پاک اور فرشتے در عبادت بندی এটাকে অস্বীকার কর নাই الله پاک নিজেই আলোচনা করেছেন ফেরেশতাদের এবাদতদের ব্যাপারে ان الذين عند ربك لا يفتكبرون عن عبادته ولا يفترون يسبحون الليل والنهار لا يفترون থেকে কি হয় না অবসর গ্রহণ করে না হাদিসের রসম বলতেছেন যে আকাশের আধা হাত জায়গা এমন নাই যেখানে কোন ফেরেস্তা অবস্থায় নেই তাহলে আর ফেরেস্তাদের সংখ্যা আল্লাপাক আল্লাপাক সৃষ্টি করছেন কি মানুষ তাহলে শুধু ফেরেস্তারা যেই প্রকারের আবাদত করতেছে সেই প্রকারের আবাদতের উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাপাস নিজেই বলতেছেন আলামুম আলা ও মা সৃষ্টি করছি এবাদতের জন্যই কিন্তু এই আবাদতটা কি আবাদতের মতো এখানে আল্লাপাস ব্যক্ত করে দিচ্ছে রসুল আমি প্রেরণ করি কে কি করার জন্য সর্বপ্রথম সবার চেয়ে বেশি তাদের উপর এই দায়িত্বটা আশা পৌঁছবে না তাদের উপর পড়বে দিনকে ঘরে দিনকে গালেপ করা আল্লাহাকের একটা কি হকম এটা একটা गुरुपूर्ण हबादतियालम प्रेरण बर मानव जर सृष्टि उद्देश्य सेबादत तरीका কিভাবে কোরআনে কারিমে সাফ বলে দিছেন যে দিন এভাবে গালেব হবে হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে যে এই ধরনের লুপ গুলি দিয়ে দিন গালেব থাকবে कुरान बक्त्य कीक्त्युरान दिन कले भवन प्रसिद्ध आयात अब्ला তাহলে ফিতনা থাকবে না দিন পরিপূর্ণ আল্লাহ হয়ে যাবে দিন পরিপূর্ণ আল্লাহর হয়ে যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে ফিতনা बड़ चिकित्सक रोग बुझा रोग अनुदायी चिकित्सा देख अथवा हक সামাজিক ফিট না হোক রাষ্ট্রীয় ফিট না হোক একেবারে আল্লাপার কেতাল দিন প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন কি কোরআনে করিমের আয়াতের দ্বারা তো যে কেতালের দ্বারা ফিট না দূর হবে দিন কি হবে প্রতিষ্ঠা হবে স্পষ্টতা আছে নেই লু আইস বা তুমিন উম মাতি ইলু না লালাল যে আমার উন্মত একটা দল পর্যন্ত অবশিষ্ট থাকবে হকের জন্য তারা কি করতে থাকবে লড়তে থাকবে যারা তাদের সাহায্য করবে না তারা এদের ক্ষতি করতে পারবে না হাতু মাস্তা কি পর্যন্ত কিয়মত কায়াম হওয়া পর্যন্ত যতক্ষণ মুসলমানদের একটা জমাত এর জন্য কি করতে থাকবে মুল্লা আলী কারি রাহিম এই হাবিসের ব্যাখ্যায় বলেছেন যে কিয়ামুদ্দিন কারণে হবে হাদিসের বক্তব্য স্পষ্ট যে দিনের প্রতিষ্ঠা হবে কিসের দ্বারা কেতালের দ্বারা এরপরে একটু আকলম রাখাটাই চিরদিন দিন করতে থাকবে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য যদি তাদের ক্ষমতায় কুলায় দিনের মত নিয়ামতটা তোমাদের থেকে ফিনায় নেওয়ার জন্য তারা কি চালাবে তোমাদের উপর सशस्त्र आक्रमणकारी थी निजे सम्पद हेफाजत करते हईले मोकबला लागू की मोकबला लागू से भावना সে যদি সশস্ত্র অবস্থায় আছে আমি যদি নিরস্ত্রাই স্বাভাবিক দুনিয়ার নিয়ম অনুযায়ী আমি ইসলাম কি মানুষদের নির্দেশ সে যখন তোমার উপর খিতাল চালা যাবে সুতরাং তোমার দিন রক্ষা করা যেন তুমিও কি করে যাও কিলু হাত দিনও বিষয়টা এখানে স্পষ্ট না এবার আসেন রসুল দিন প্রতিষ্ঠার জন্য দিন বিজয়ী করার জন্য চেষ্টা করছেন কতদিন তেরো বছর চেষ্টা করছেন রসুল সাল্লু আলাই চেষ্টা কার চেষ্টা করতে পারবে রসুলের ব্যাপারে কোরআনিকারী এই হাদিসের মধ্যে আসছে যে অন্য অন্য নবীদেরকে আল্লাপ যতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন এর মধ্যে থেকে বিশেষভাবে পাঁচটা বৈশিষ্ট্য রসুলের অতিরিক্ত जेट अन्य वैशिष्ट यार मेल की जावा क्या सब चे स्पष्ट भाषी सब चेसाहितरब ना से, से, से बुझानु जाके ला मन हम ध्वस की दरण। से दरब এবং সেই অধিকারী ইমানের মধ্যে কোন কমতি আছে সেই সব গুণাবলী মিয়া চেষ্টা করতেন দিন প্রতিষ্ঠার জন্যই দিনকে গালেব করার জন্যই কত বছর মক্কায়ের বছর আবু সুফিয়া হারিফ আবু সফিবুল হার এই সমস্ত আমরিবুল লাফ। পরবর্তীতে ইসলামের বিশাল বড় বড় তারকার ইসলামের পরবর্তীতে তারা বিশাল বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়েছেন না এই লোকগুলো খালেদাহরী মা আধিকারী তুলাই হা আসাদী এই সমস্ত লোকগুলি পরবর্তীতে ইসলামের বিশাল বড় বড় নক্ষত্র হয়েছেন সেই লোকগুলির পিছনে রসম সাল আলহ্লাম রসুল সম্বন্ধে তৎপরতা চেষ্টা দরদ নেওয়া তেরো বছর মেহনত চলে দিন বিজয়ী হবে তো দূরের কথা রসুল এবং সাহায্য কোথায় চলে যেতে মোদী হ্যাঁ মোদিনাই যাওয়ার পরে মোদিনাই কত বছর আচ্ছা সেই সময়ের মধ্যে দিন বিজয়ী হয়েছে না হয় নাই নাই দিন বিজয়ী হয়েছে লক্ষ বর্গ মাল এলাকা সম্পূর্ণ ফিটনা মুক্ত আর সম্পূর্ণ সেখানে আল্লাহের ঘোষণার সাথে মিলাম যে কোন বিষয়ের দ্বারা ফেতনা দূর হয় কোন বিষয়ের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয় সেটা কোনটা কোরআন একটা কোনটা উল্লেখ করছিল সেই কোন জমাতের দ্বারা দিন প্রতিষ্ঠিত আলীকারী বলে গেছেন এই দলের কারণে দিনটা প্রতিষ্ঠিত থাকবে সেই চর্চাটা মদিনের জিন্দিতে তাই না যার কারণে কোরআনকারিমেরও ঘোষণা আছে হাদিসেরও ঘোষণা আছে রসুলের জীবনের মধ্যে এটা বাস্তবায়িত হয়ে আছে জীবনের পরে আসি আমরা সাহাবাহিকেরামের জীবনের মধ্যে জীবনের শেষ মুহূর্তে ওসামারী বাহিনীকে রাস্তায় বাহিনীকে কোন কাজের জন্য রাস্তায় নামায় গেছিলেন কিছু জন্য না এর মধ্যে কোন অন্ন ব্যাখ্যা আছে কোন অস্পষ্টতা আছে ঐতিহাসিকদের বা মহাদ্দেশীনদের কোন মতবিরোধ আছে কোন মতুনিয়া থেকে চলে যাওয়ার শেষ মুহুর্তের যে তৎপরতা এই তৎপরতা সাহাবাহিকেরাম ধরে রাখেন নাই সেইভাবে সাহবাহিক রাম ধরে রাখার ফলে সময়ে সম্পূর্ণ ফিটনামুক্ত এবং দিন প্রতিষ্ঠিত হয়েছে চৌষট্টি লক্ষ বর্গমাল এলাকায় চৌষট্টি লক্ষ তাহলে দিন বিজয়ের ব্যবস্থাটা এখানে একটু কথা বলি যে দিন বিজয়ের যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটাই ঠিক রসুল সাল্লামের জীবনের সাথে সীমিত না পরবর্তীর এর ফল কি প্রকাশ হয়েছে এবং রসল সহনের জীবনের যে অংশের মধ্যে এই বিষয়টা কি হয় নাই চর্চা হয় নাই কি হয় নাই তাহলে চর্চা হয় নাই জীবনের শুরু অংশে তেরো বছরে আমি ঘোষণা করে দিচ্ছি এবং রসুল ও বলেছেন যে বিষয় দ্বারা দিন প্রতিষ্ঠিত থাকবে সেই বিষয়টা ছাড়া যদি চেষ্টা রসুলের মাধ্যমেও হয় তারপরে দিন কি হবে না বিজয়ী হবে না এটা সাফ হয়েছে কিনা এখন একটা সুত্র প্রশ্ন এসে যেতে পারে যে রসুল জীবনের জন্য এই রসুল সাল জীবনের সেই সময়টার মধ্যে এই বিজয়টা না আসার দ্বারা পরবর্তীতে এই বিষয়টার দ্বারা যে বিজয় আসবে বিজয়ের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট ভাবে ধরা পড়ছে না এটা কেমন পর্যন্ত যেন শিক্ষা হয়ে থাকে নাই আর সেই সময় রতুল হইল সেই সময় যতটুকু ফরজ ছিল ততটুকু দ্বারা যারা চেষ্টা করছে তারা কামিয়াব হয়ে গেছে মোসা ইসলামের উপর কি পরিপূর্ণ দিন নাজালি দিল ইসলাম পরিপূর্ণটা নাজালি দিল ইসলামের ইসলাম পরিপূর্ণ যদি সেই দিন অনুযায়ী কেউ আমল করে তবে পাবে না ঠিক মক্তার জীবনে ইসলামের অনেক বিধি বিধান কে হয় নাই নাজেল হয় নাই পরিপূর্ণ কামেল মকবুল অবস্থায় ছিলেন আল্লাপাকের কাছে নাজিল হয়ে যাওয়ার পরে তখন যদি কোন বিষয় ছেড়ে দেওয়া হয় তখন কি আল্লা গৃহীত হবে যেমন নাকি বর্তমানে পরিপূর্ণ যেমন দেখেন রোজার বিষয়টাই রোজা ফরজ হয়েছে পনেরো হিজড়িতে তাই না নবতের পনেরোতম বছরে। দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে এখন এই অজুহাত দিয়া যেমন সে রোজা রাখার শুরু করে দিবে কতদিন পরে ইসলাম গ্রহণ পনেরো বছর পরে না এখনি আরে এখন রমজান হয়ে থাকলে এখন থেকেই বরং তারা এরপরে সারাদিন সুদ মক্কার জীবনে হারাম ছিল মক্কার জীবনে তো হারাম হয়ই নাই নদিন আরো জীবনে হারাম হয় নাই সুদের পুরনো হারাম এর ঘোষণা আসতে বিদায় হাজার মধ্যে जो बुड़ घोषणा जड़ित सब একজনে আরেকজনের প্রতি কি ছিল না সহানুভূতি ছিল না অর্থ সংকটের দ্বারা জর্জরিত ছিল এই জন্য সেই সময় সুদের কি ছিল অবকাশ ছিল মোদিরাই আসার পরে যেহেতু মুসলমানদের অর্থনৈতিক বকরির মাথা সাতঘর ঘুরে আসে যুদ্ধের মুহূর্তে শহীদ হয়ে দিতে জীবন চলে দিতেছে নিজে পানি পান না করিয়া আরেকজনকে পানি পান করা যাবে ধন সম্পদ রেখে যায় তার আত্মীয় সদন তারা রেখে যায় সেটা দায়িত্ব হলো আমার রসান তার ঋণ ধ্বংস হয়ে যাবে ঋণ কোন দিন পাবে না কি আশঙ্কা আছে ঋণ দেওয়া থেকে দশ লোক আছে ঋণ পাবে সেই সমাজের মধ্যে সুদ খাবার তো প্রয়োজন নেই আছে প্রয়োজন কি দিয়ে গেল নি এই যুক্তি দেখে এখন যদি আমরা বলি যে বর্তমানে আমাদের সরকারের পক্ষ থেকে ঋণের ব্যাপারে এমন কোন গ্যারান্টি নাই সুতরাং এই সমাজের মধ্যে এই সময়ে এই দুরবস্থার মধ্যে সুদ খাওয়া হারাম না সুদ খাওয়া কিনা হারাম না এই অবস্থার সাথে পরিবর্তন হবে এটা কে বলার অবকাশ আছে এই পর্যন্ত না আমার কথা বুঝতে পারছে না এই যুক্তিতে এখন সুদকে কে হালা বলতে পারবে কিনা যুক্তিটা তো আছে তাই না বলতে পারবে না কেন আগের অবক্তা দেয় থাকুক আল্লাপ থেকে নির্দেশ আছে নাই যখন হারামের নির্দেশ করা অবকাশ নেই দিন প্রতিষ্ঠার জন্য করনীয়তা কি এটা সেই ধরনের বিষয়ের অন্তর্ভুক্ত জীবনের আমল সাহাবি কালামের আমল চোখের সামনে একেবারে স্পষ্ট সূর্যের মতো পরিষ্কার সাহাবি করতে সরাই করছেন কিনিয়া কেটাল আর এটাই হল ব্যবস্থা আল্লাহ রে সাহায্য করা যদি আল্লাহ রবীন্দন একজন যদি আরেকজন প্রতিহত না করতেন দফায়ের ব্যবস্থা না রাখতেন তাহলে পৃথিবীর যত সেইগুলো এবং মসজিদ যেখানে প্রতিহত ব্যবস্থা না থাকলে তাহলে মসজিদ যেখানে বেশি বেশি নাম নেওয়া হয় সেটাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আল্লাহ পাখের ঘোষণা অনুযায়ী কি না থাকার কারণে না থাকার কারণে নামাজ না থাকার কারণে দফা না থাকার কারণে দফা আয়াতের পরবর্তী আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন্লাহু সুরুহ যে আল্লাহ হব আলমীকে সাহায্য করবে আল্লাহ তাকে কি করবে। সাহায্য করবে। দফাটা হবে আল্লা পাককে কি করিয়া সাহায্যের সাহায্য করবেন আর সাহায্য যখন আল্লাহ সাহায্য আসবে আর বিজয় আসবে আফা লোকজনকে তুমি দেখবে যে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করছে দলে दल्लाजय आदर्श भाव मानस ग्रहण कर आदर्श मुसलमान राहन करते इसलाम आदर्श तरह आदर्श गुली तरफ अवस्था गुली सुंदर তারা বিজয়ী এই কারণে আর ইসলামের মুসলমানরা এইগুলি তাদের কাছে ঘৃণের গুক্ত হয়ে গেছে এইগুলি তাদের কাছে অপমানের গুক্ত হয়ে গেছে আর এক সময় কি ছিল যখন ইসলাম বিজয়ী ছিল কাঁপের মুশাকরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতে। করে তাহলে দলে দলে মানুষগুলি এই যে কাফের বর্তমানে বিজয় আসবে কিসের দ্বারা আল্লাহর সাহায্যের দ্বারা আয়াত আয়াত সরাসরি বলি আমরা বিজয় আসবে কিসের দ্বারা আল্লাহর সাহায্যের দ্বারা এখন আল্লাহর সাহায্য আসবে কি দিয়া পুরানিমের আরেকায়াতের মধ্যে আল্লাহ পাক কে কিভাবে সাহায্য করা হবে এটা আল্লাহ পাক দেখা দিচ্ছেন লোহার মধ্যে আছে প্রচন্ড যুদ্ধশক্তি মানুষের জন্য বহুবিধ উপকারিতা এই বিষয়টা দেখার জন্য কে আল্লাহ এবং আল্লাহ রসুল না দেখে সাহায্য করে তাহলে আল্লাপাকি করার জন্য সাহায্য করার জন্য তাহলে লুহা দিয়া যদি আল্লাপাক পাককে সাহায্য করা হয় তাহলে এটা আল্লাপাকের ঘোষণা আল্লাপাকের যথাযথ সাহায্য কিনা निश्चित आल्ला जो सहाय तल्ला सहायता আল্লাহকে সাহায্য করা হলে আল্লাহ সাহায্য আল্লাহ বলে দিচ্ছেন অস্ত্র গ্রহণ করো আল্লাহ শত্রুদের মোকাবেলায় তোমরা পিতল করো এটাই দফাটা যে দফার দ্বারা সবকিছু রক্ষা হবে আল্লা কুম তোমাদের হাতে শাস্তি দিব ওকে তোমরা করবা শাস্তি দিতা তোমরা পর্বদিন প্রতিষ্ঠা করতা তোমরা পর্ব বদ করতা। তারা তোমার আজাদ দিবেন কে আল্লাহ কার হাত দিয়া তুমার হাত দিয়া না সরস্বী আল্লাহ কুদ্রত দিয়া আল্লাহ কুদ্রত দিয়া আজাদ না খেরাব যথেষ্ট যাহার নাম যথেষ্ট দৈন্য আল্লাহ তারা যদি তাদের শাস্তি তাদেরকে পরাজিত করতে হয় তুমি কি করো হাত বাড়াও তিল কির হাত বাড়াই মাধ্যমে তোমার হাত দিয়ে আল্লাহ পাত্তাকে কি করবেন তাহলে তোমার আসবাব কে ফলদায়ক বানাই দিবেন কে আল্লাহ ফলদায়ক বানাইবেন কে আবার এই ভরসা করো না যে তোমার আসবাবের দ্বারা হবে তোমার আসবাব দ্বারা হবে না করবেন তাকে আল্লাহ मुसलमान से मुसलमान आसबाब अवलम्बन कर द्वारा कि अल्लाहब अवलम्बन ना कराता এটা হলো আল্লাহ কে যেন বলা রব্বানা আল্লাহ তো বলতেছেন রব্বানা মা আল্লাহ অনর্থ সৃষ্টি কোন কিছু খেলতাম কি সৃষ্টি করিনি আল্লাপ ঘোষণা তো হয়েছে এটা আত্মক অবলম্বন না করা এর অর্থ হইলো যেন আল্লাহকে বলা যে তুমি এগুলি অনর্থক সৃষ্টি করতো আত্মাব দরকার নাই বোন আল্লাহ আসবাব অবলম্বন করে না পরিবর আবুদুলো বলছিল মহামারী আক্রান্ত এলাকার থেকে আপনি চলে দিতেছেন আল্লাহর তকদির থেকে ভাগার চেষ্টা করতেছেন তখন উম বলতেন থেকে ভাই আরেক তাকবীর অন্তর্ভুক্ত পরিপন্থী এটাই আইনী তাবাক্কুল এটাই সহি তাবাকুল যেই ফল ফলের জন্য আসবাব কি করো গ্রহণ করো এরপরে ভরসা করো পরিপূর্ণ অবলম্বন করবে ভরসা করবে কারো আল্লাহর আসবাব পরিত্যাগ করা এটাও কি এক ধরনের ভ্রান্তি আর অবলম্বন করা আসবাদের উপর ভরসা করা এটাও কি ভ্রান্তি আহাত আমরা নাই হয়ে যাবো কম থাকে আমরা জয়ী হয়েছি আর বেশি থেকে তো কি হবো ভরসাটা অনেকটা কিসের দিকে চলে গেছে আসবাবের দিকে জনসংখ্যার দিকে আল্লাহ সংশোধন করে দিকে তোমাদের কি আছে নাই কাজে আছে তোমরা সিরা কি জলিল যতটুকু সম্ভব ততটুকু তোমরা হুকুম পালনে আগে গেছো আল্লাহ সাহায্য করে তোমাদেরকে আগে বাড়াই গেছে আর এই হনাইনে যথেষ্ট পরিমাণ থাকার পরেও যেহেতু আসবাকের উপর কিছুটা তোমাদের আল্লাহ হয়ে গেছে আসবাকের উপর বিলকুল ভরসা করবে না আতবাবের উপর আখবাগের দ্বারা যদি হইতে সে দেখে তাহলে তার ইমানটা কি হয়ে গেলে আবার যুক্ত হয়ে গেল না আল্লাহ তার প্রিয় বন্ধুদেরকে এই যুক্ত রাখতে চান এই জন্য সে আসবাবলম্বন করে যদি আসবাবের উপর ভরসা দ্বারা দ্বারাই তারা আল্লাহ কি দিয়ে দিবেন বিজয় দিয়ে দিবে বিজয়ের রহস্যটা হইল এখানে আসবাব পরিত্যকের মধ্যেও না আর কিছুর মধ্যেও না আসবাবের উপর ভরসার না আসবাব গ্রহণ এবং আত্মা না করা যে বিষয়টা আমি ইয়া করতেছিলাম যে বিজয়ের জন্য ব্যবস্থা দিয়ে রাখছেন কোন আত্মাবটা আল্লাহ বলতেছেন এটা দিয়ে আমাকে কি করা হয় সাহায্য করা হয় আর আমাকে যখন সাহায্য করা হবে আমাকে সাহায্য করলে বিজয় হবে মানুষ ইসলামের ভিতরে চলে আসবে আল্লাহর দেওয়া ব্যবস্থা আর এই অবস্থা এই ব্যবস্থাটা জীবনেও ফিট হয়েছে সাহবাহিক জীবনেও ফিট হয়েছে এবং এই উন্নতের মধ্যে এই অবস্থাটা চলতে থাকবে যেই পরিমান মুসলমানদের একটা জমাত কি করতে থাকবে কেটাল করতে থাকবে মানে কেটাল যেই পরিমান যেই মিটারে থাকবে দিন সেই পরিমান কি থাকবে প্রতিষ্ঠিত থাকবে কাফের সেই পরিমান প্রতিহত হবে এবং তার সময় দিন বিজয়ী হবে না হবে না ইসা আলি ইসলাম যখন আবার আসবেন সে সময় এসে তিনি কি চালাবেন সবচেয়ে বড় সত্রের মোকাবেলায় পেতাল এবং দিন প্রতিষ্ঠিত হবে সেই সময় যে পরিমাণ হবে কখন হইতে বা হবে শুরুতে শেষে প্রতিষ্ঠিত হবে কিসের মাধ্যমে পিতালের মাধ্যমে তাইলে দিনটা গালেট করণের প্রতিষ্ঠিত করণের আল্লাহ কর্তৃক দেওয়া ব্যবস্থাটা কি এটা কি কোন সময়ের সাথে কোন ব্যক্তির সাথে ছিলেন ততদিন এরপরে আর না স্পষ্ট রসুল ইসলাম চলে গেলে মোহাম্মদের পূজা দিয়েছিল মোহাম্মদ কি হয়ে গেছেন মারা গেছে আর যে রাহ কি সুতরাং রস চলে গেল রসুল দেখা দিয়া গেছে রাস্তা লকট তারাকু মালাল মিল্লাতিলারুহা রাস্তা স্পষ্ট রস দেখা গেছে স্বাভাবিক এখন বিষয়টা বুঝে আসলো এখন তোমাদের মধ্যে কে যদি কি হয়ে যায় মূর্তা হয়ে যায় দিনের ক্ষেত্রে এর তে যখন শুরু হয়ে যাবে দিন বিমুখিতা যখন কি হয়ে যাবে চলে আসবে এই রূপটা যখন দেখা দিবি তখন কি করণীয় সে সময় আল্লাপাক এমন একটা জাতি নিয়ে আসবেন ইউ যাদেরকে তো ভালোবাসে আল্লাপাক ভালোবাস্য না হো তারাও আল্লাপাক কে কি করে ভালোবাসে আল্লাপাক পাককে ভালোবাসা এবং আল্লাপাকে তাদেরকে ভালোবাসা এই বিষয়টা একটা অস্পষ্ট অস্পষ্ট না দেখি তো সে দেখার মতো এদের প্রকা করতে আল্লাহবাসে আল্লাপটা হলেন্লা অনুগ্রহশীল আলাল কাফিল কাফেরদের ব্যাপারে কঠোর মুসলমান লোকগুলি দিন ছেড়ে দিতেছে না ছেড়ে দিতেছে না দিন কেসু দিয়ে ফেলছে না দিয়ে ফেলছে না তাহলে এত অবস্থা চলতেছে না চলতেছে না তারা আল্লাহ কি করেন ভালোবাসে তাদের কাজ কি হবে মোমেনদের ব্যাপারে কি দয়াবান একটা দাদ যদি চলতে থাকে মোমেনদের ব্যাপারে দয়াবান একটা জমার দরকার না মোমেনদের দয়ার প্রকাশটা কেমনি করবে যদি এমন কি এক দেহ না সবাই মিলে একটা দেহের অনুরোধ না দেহের কোন অংশ যদি আঘাত লাগে বাকি অংশগুলো অস্থির হয় না হয় না যেই মোমেন্টের এই সময় দরকার যে থাকে তাহলে তাকে কি সত্যিকার মোমেন্ট বলা যাবে দেহের একটা অংশ যদি আঘাত লাগে পুরা দেহ যন্ত্রণাকাতর হয়ে যায় এটা স্বাভাবিক না হাদিস না নাসাল এটা দেওয়া হয়েছে না আমাদের মধ্যে কি পরিমান অন্তরের সব ফটন না এটা আমাদের কিন্তু আমার ভিতরে সৎ করতে থাকলে যে কাজটা সে কাজটা আমি করতে পারি না বুঝলেন সেক্ষেত্রে এখন যদি ছটফট নির কাজে না থাকে তাহলে আমি এটার একটা হাদি চরিয়া না বাকি এটা মেসাল হিসাবে যেটা হাদি চেহা না দিচ্ছে দেহের কিছু অংশ আছে না যেগুলির মধ্যে দেড় অন্য অংশ আক্রান্ত হইলে কোন দেহের ব্যথার কোন সম্পর্ক আছে আমরা যেন মুসলমানই কিন্তু মুসলমানের চুল না। দিনের চুল দাঁড়িয়ে আছে আমাদের হাতে দাড়ি আছে চুল আছে ইসলামী লেবাস আছে আমরা কে আনছি ইমান আনছি আল্লাহ কি কুল্লাম তু মিনু ও আসলাম আমি খেয়েছি মুসলমান আনছি কথা না কে আনছে ইমানিত হয় জাহ এবং মালনি আল্লাহ রাস্তায় কি করছে জেহাদ করছে উলাই কাহু মিনু না উলাই কাহ মু সত্যবাদী ইমানি কথার মধ্যে সত্যবাদী জেহাদ না কইরা। তোর মুসলমান ভাইয়ের জন্য অস্থির না হইয়া অস্থিরতার প্রকাশ না ঘটাইয়া আসলাম না বলতেছ আমার না বলতেছি আমার না না তুই কই মুসলমানের পোশাক আছে ভেষভূষা আছে আকৃতি আগে এই রুগের অবস্থা এখন করোনিয়তা কি করোনিয়তা কি अजीлла আলাল মুমিনিন হোন মুমিনদের দরদে দরদি হোন মুসলমানরা পৃথিবীর মধ্যে বিভিন্নখানে আক্রান্ত হয়ে আছে কি না আছে না কুরআন তে রি স্পষ্ট ঘোষণা ওম আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযাফিনা মিনাল পক্ষ থেকে কি চাইতেছে অভিভাবক চাইতেছে সাহায্যকারী চাইতেছে এই অভিভাবক এবং সাহায্যকারী আসা কি করবে অভিভাবক এবং সাহায্যকারী আসা কি করবে কেন তাহলে যে শিকালে যাবে সে মুসলমানদের মুসলমানদের অভিভাবক না সে সাহায্যকারী না সে হবে নাসি সে আল্লাহ সাহায্য কয়েক অন্তর্ভুক্ত সে হবে আল্লাহর সাহায্য করবে সে আল্লাহর পক্ষ থেকে সাহায্যে ঘোষণা দেওয়া হয়েছে কি হবে এখন সে কেতালকারী হবে এরপরে আরেকটা গুম বলা হয়েছে আসিফা ও আলাল আইস দাতি নাল কাফেরদের ব্যাপারে কি হবে তারা কঠুরকে অন্যরা তো নমনীয় নমনীয় না কাফেরদের ব্যাপারে কঠোর হওয়া আল্লাপাকের নির্দেশ এ কোন পায় কাফেরদের ব্যাপারে যে কঠোর হবে কাফের রাখি তার বন্ধু না হবে ছিল শত্রু ছিল এখন কি নবী থাকবে নবী আছে কিন্তু নবীর কাজটা থাকবে না অপরাধী শূন্য হয়ে গেছে পৃথিবী না শত্রু সুতরাং নবীওয়ালা কাজের তারা কি বন্ধু হবে না শত্রু হবে তারা শত্রু তাইলে মুসলমান জমাত মধ্যে থেকে কোন জমাত বেশি শত্রু তারা এটা কি বলে এটা প্রকাশ করতে হবে সবচেয়ে বেশি শত্রু কাদের মুিদের নাজাহিদ রসুল সাল যদি এই পরিস্থিতি থাকতেন কি করতেন যেই রসুল জীবনে শেষ না বছর বয়সে শুনছে হিরেকলা বাচ্চা প্রস্তুতি আক্রমণ করার জন্য তিনি বসে থাকেন সেই রসুল ইচ্ছে আল্লাহের নির্দেশে আল্লাহ তাহলে আসি কুফার হওয়া এটা সাহবাহ নমুনা সাহবাহামের গুণ কি করেছে রোহামাও না তারা কি করবে কোন তিরস্কার কি করবে না ভয় করে मुसलमान तक मुसलमान कम पक्ष आक्रमण की, की मुसलमान मध्य फर चलते फर्जेक्की का का जो कारो द्वारा आदाय ना फरज सबा সেই ফল আইনটাও তো আমাদের উপর বিদ্যমান আছে না নাই ফল আইনটাও বিদ্যমান আছে এমন যে বিষয়টা ফরজ হয়ে গেছে সেই বিষয়টা আদায় করা ছাড়া প্রতিষ্ঠিত হবে আর বদিনই দূর হবে কল্পনা করা যায় এরপর আল্লাপাক বলতেছেন যেহাদীরা কোন তিরস্কার তিরস্কার রে কি করবে না ভয় করবে না নিন্দা জানায় এইগুলি যদি তোকা করা হয় তাহলে আর সে কি করতে পারবে না যেহাদের পথে যেতে পারবে না এইগুলির উপেক্ষা করেই এই পথে হাঁটতে হবে এদের বৈশিষ্ট্য হবে এটা সবাই তো আমরা ব্যাপকভাবে পড়ি যে সমাজের মধ্যে যারা নাকরমানি করতেছে আর যারা ফরমাবরদার তাদের উদাহরণ হলো যেমন জাহাজের পানির জাহাজ উপরের তালাই কিছু লোক আর নিচের তালাই কিছু লোক শীত করছে নিচের তালাওয়ালারা উপরের তালা থেকে পানি আনতে যায় কষ্ট হয় এই কারণে নিজেদের এলাকা দিয়ে একটা তারা ছিদ্র করে নিতে চাইতেছে কি করতে চাইছে ছিদ্র করে নিতে চাইতেছে এখন এই উপরের তালাওয়া লাগা নিজেদের ব্যক্তিগত ঠিক করা ওরা যে সিদ্ধ করতে সিদ্ধ বন্ধ করা গুরুত্বপূর্ণ বেশি যদি তারা এই কাজগুলি ঠিকই করলো কিন্তু সিদ্ধি করে নাই বন্ধ করে নাই তাহলে কি তাদের এই কাজগুলি করা কোন কাজে আসবে আসবে এই যে আল্লাপাক বলছেন যে দফা যদি না থাকে সব কি হয়ে যাবে অঞ্চলগুলো সেখানে মসজিদ মাদ্রাসা মার্কাজ এলিমেন্ট ছিল না আছে কিছু নাই কেন নাই আল্লাপাক বলে যে এইগুলি নাই হয়ে যায় দফা না থাকলে তাহলে বুঝা গেল যে আল্লাহ যদি ছিদ্রটাকে বন্ধনা করা হয় তাইলে অন্যান্য অন্য কাজগুলি কোনো কাজে আসবে তাহা দিচ্ছ একটু স্পষ্ট মেসেলা এটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি আমাদের সর্বাগ্রের করণীয় কাজ দা निर्धारण शक्तर शक्तर माध्यम जे जिनसे करते हुए সত্যির মাধ্যমে উপকারী হবে কারণ এই লোকগুলি যদি এখন না মারা হয় এই লোকগুলিও মরবে অন্য কি করবে মারবে আর এদেরকে ময়েরা যদি সিদ্ধান্তে বন্ধ করা যায় তাইলে এরা মূল্য কিন্তু সব কি হয়ে গেল বেঁচে গেল ইসলামের যেহাদ মূলত এটাই এখন এই বিষয়টা এটা থেকে যদি এখন ব্যাপকভাবে আলোচনা করা হয় এর উপর ধাক্কা আসতেছে না আসতেছে না আসতেছে না হাদিসের মধ্যে আসছে মানু আম আমরা যদি না পারে কি দিয়া মুখ দিয়া যদি না পারে অন্তর দিয়া অন্তর দিয়ে খালি ঘৃণা করবে বিষয়টা এমন এটার জন্য একটা মেসাজ দিলে সহজে একজনের মেয়ের মসকান হাত করা এটা দিবে না সেটাকে গাই খেয়ে দিবে না ওদেরকে মাইরা হঠায়ে দিবে না এখন পারে না সে কি করবে হ্যাঁ সে করবে প্রশাসনের সহায়তা নিবে এলাকার পত্রিকাতে তোদের নামে রিপোর্ট করে দেবো এই কথা বই সে ঘুমিয়ে থাকবে নিজের খানা নিতে চাইবে মুক্তি কথা দিচ্ছে না তো মুখ বিয়ে কথা আমরা আলেন্দ্রের দায়িত্ব হইলে মুখ দিয়ে বাধা দেওয়াটা বলি না যে সরকারের দায়িত্ব হইলে দেওয়া আলেন্ড দিয়ে ঘৃণা করা এভাবে বাকিরা করে নিছি ব্যাপারে এমন হেয়ালিপূর্ণ এমন কৌতুকপূর্ণ এমন একটা অবহেলাপূর্ণ ভাগ আমরা কই কিন্তু তোমার মেয়ের যদি নেওয়া যাইতো তাহলে তুমি কি করতো হাতের দ্বারাও জাহাদ হয়ে গেল মুখের দ্বারাও জাহাদ হয়ে গেল করমের দ্বারাও কি হয়ে গেল জাহাদ হয়ে গেল যথেষ্ট হচ্ছে কাজ দা কি করতো সেই ক্ষেত্রে মনে মনে ঘৃণা করবে লোক বলি কাজটা খারাপ করতো এই ঘৃণা করে যা তারপরে সে ঘুমাই থাকতো খানা কানে হয়ে যেত না পরিসান হয়ে যেত একটার শনি নাই যার দিলের ভিতরে কি নাই মানসিকতা এইটা থাকবে না কেন ইমান থাকবে না আমি আল্লাহর গোলাম আমার আল্লাহ নাফরমানি হইতেছে আমার ভিতরে কোনো কি নাই ছট নাই আমার মনির আমার মনিদের সন্তান তাকে বাজারে হস্তান আমি মণিবের গুলাম তখন আমি আমি জানি যে আমার মনিবার সন্তানটাকে বাইরে ফেলতেছে তার কাছে আমি গেলে সে আমার কি করবে আদর করবে আমার আমার রাখবে না সেবা দিয়ে দিবে তোর মতো করে আমার কি দরকার একজন মনিবারের জন্য গোলাম যতটুকু তার অনুগ্রহ আল্লাহর দিনের উপর আঘাত চলতেছে আল্লাহর বন্ধের উপর আঘাত চলতেছে আল্লাহর দিনকে ফেলতেছে অপমান করতেছে রস অপমান করতেছে সেই ক্ষেত্রে আমি বিভিন্ন মনিভের মালিক করতেছি এটা আমার জন্য শোভনীয় এখন এটার জন্য আমার অস্থির করা উচিত চিন্তা করি আমরা যদি এটা সাপোজ আমার মেয়ে হয় তাহলে আমার বলাটা কোন পর্যায়ের হবে এখন দিনের এই দুরবক্তার ক্ষেত্রে মুসলমানের উদ্ধারের একমাত্র ব্যবস্থা কি বেশি করে দোয়া করা রসাঘরে আল্লাহ কারণ করবো আর কোথায় করা যায় আর রসুনের উপর আক্রমণকারী শত্রু শত্রু আর কে আছে সেই শত্রুর মোকাবেলায় কাবা ঘরে গিল যদি দোয়া করে সেই শত্রু অস্তিত্ব থাকবে না রসল ভাবে করা সেটাকে সেভাবে করতে হবে ঘরে প্রবেশ করা আমি আমি তো কলা গাছ আমি দিতে পারে আল্লাহ কুদ্রত আসছে কিন্তু এই আশায় আমের আশায় কলা গাছ লাগাইয়া আল্লাহ কুদ্রতের আশায় বৈশাখ এই হুকুম আল্লাহ দিছে এখন মুখে বলতে পারতেছি না আমরা মুখে বলতে পারতেছি এই ক্ষমতা টুকু আছে তো অক্ষতা বললে কি আসবে বড়জোর নিন্দা আসবে বাধা আসবে এখন এই বাদার বয়ের যদি হক কথাটুকু আমরা যদি না বলি তাহলে আমি কি হয়ে গেলাম কীটমানে জানুক আলেমদের হক কথাটুকু বলা কি এটা তাদের উপর ফরক রসুলের নায় বিচারে জন্য কোনো কিছু গোপন করা বা কোনো কিছুকে বাদ দেওয়া কোনো কিছু রে অস্পষ্ট রাখা এটার অবকাশ ছিল পুরানসুল মা করেন তাহলে আপনার ঋষালতার দায়িত্ব কি করেন নাই আদায় হ্যাঁ জানলাইনাল বাল্লিক জমি আমা উং দিলাই লাই জানাজন করছে সত্য ফান ও যান আদাল করা হয়েছে না পৌঁছানো এবং কিছু না পৌঁছান না রসুলই না তাইলে স্বাভাবিক ভাবে যদি সুবিধাজনকটু পোকানো হয় আর সুবিধাজনক না যেটা এটা যদি পোশানো হয় তাহলে পুরানের ও আয়ের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে অমিনান্না সিমাইয়া বুবুল্লাহ আলাহ কিছু মানুষ আপ্লাপাকে আবাদত করে কিনা রাখা সে ঠিক আছে ওয়াই না তো ফিটনা আর যদি বিপদ আসে ইনকালাবা আজ আওয়াজ তার মুখ ফিরে ঘুরে যায় খাতিরা দুনিয়াওয়াল আঁকড়া দুনিয়া আঁকড়া দুটা কি হয়ে গেলো হয়ে গেল এখন আমাদের আল্লাপাক এটার করতে হইলে তাহলে আরবের লোকদের সাথে সংঘর্ষ হইত স্পষ্ট কোরআন এক হিম আল্লাপাক ঘোষণা করছেন কি যে লুমাত ইম এবং তুণ শরীরের মধ্যে তোমাদের জন্য কি আছে উত্তম আদর্শ যে তোমরা আসতেনা ধাক্কা আসতেনা কিন্তু ধাক্কা ঝরধারটা আসার পর ইব্রাহিম আল ইসলামে ব্যর্থ বানাই দিতে পারতো ধ্বংস করে দিতে পারতো ইব্রাহিম নষ্ট করে দিতে পারত ल्ला दिन पथे एट स्वाभाविक जो सही हक्षता झरझा आसा विघ्नता सृष्टि विभिन्न धरने नंदा तिरस्कार आसे कंतु एगूर उपेक्षा करी से चाला जाने एक बाधा विघ्नता झरझा प्रत्येकता तार्जन आता बड़ बड़ मर्जार विषय है ছাড়া তুমি জানাতে যেতে পারবা না আলিফলাম মানুষ ভাবছে আমান্না বললে ছেড়ে দেওয়া হবে তার পরীক্ষায় ফেলা হবে না তাহলে পরীক্ষায় ফেলবেন যে এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে কি নিশ্চিত ক্ষেত্রে সাহায্য করবেন আল্লাহ তার মিশনকে আল্লাহ পাক নিবে এখন আমাদের অবস্থাটা রাখে এই যেই বিষয়ের দ্বারা দিন রক্ষা হবে দিন প্রতিরা তাও সেই মানা হইলো মানে আল্লাহকে লাভ ক্ষতির মালিক মানা হইলো না লাভ ক্ষতির মালিক অন্যকে কে মানে বলা হইলো রইছে কিনার তভিদ না স্পষ্ট কোরনে কারি তালা বলতেছেন বৈজ্ঞান না হলিনের মধ্যে মানুষের জন্য আমি স্পষ্ট করার পরে এদের প্রতি আল্লাহন সমস্ত খাতায় নাম লেখাইতে হবে না লাই নাম লেখাইতে হবে না এই লহানত থেকে বাঁচতে হইলেও দুনিয়ার বিপদ যত বড় হোক না কেন হক কথাটাকে করা এটা করতে और हकता करते थकले आल्लाछ मानस एम राखते किस जमी एम रखते जेखने बिस्टी पड़े की फसलना को मुरुभूमि पहाड़